ইসলামের শত্রুরা সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল আলিহ্লাম ও তার অনুসারীদের উপর এবার আরও কঠোর হতে হবে কিন্তু তারা ততক্ষণ পর্যন্ত সরাসরি রসুল সাল্লাহ আলি হিবাস্লামের কোন ক্ষতি করতে পারছিল না যতক্ষণ পর্যন্ত বানু হাশিম বংশের নেতা আবু তলেব তার ভাতিজাকে আশ্রয় দিচ্ছিল বার বার আবু তালেবকে প্রস্তাব দিয়েছিল রসৌসাল্লামকে তাদের কাছে সমর্পণ করে দেওয়ার জন্য কিন্তু আবু তালেব যদিও তিনি তার প্রিয় ভাতিজার দিনের আহ্বানে সাড়া দেননি কিন্তু তিনি তাঁকে সবসময় তার আশ্রয় রেখেছিলেন অবশেষে ক্ষুদ্ধ কোরআসেরা সিদ্ধান্ত নিল এভাবে আর চলতে পারে না কোরাইশের প্রতিটি গোষ্ঠী একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল গোটা বানু হাসিম বংশের প্রতিটি মানুষকে বয়কট করা হবে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 তিনি তার বংশের সব মানুষকে নিয়ে চলে গেলেন মক্কার বাইরে যেখানে তাদের এক জমি ছিল যাকে বলা হয় শেখাব আবু তলেব সেখানেই বনু হাসিম বংশের মানুষেরা এবং মুসলিমেরা একাকী জীবন কাটাতে লাগল দিন গড়িয়ে সপ্তাহ সপ্তাহ গড়িয়ে মাস পার হয়ে যেতে লাগল ওরে সেরা কোন রকম ছাড় দিল না এদিকে রসুল সাল্লা আলি ওসাল্লাম ও তাঁর সাথীরা চরম প্রতিকূলতার মধ্য দিয়ে দিন কাটাতে লাগলেন গাছপালা ও বৃষ্টির পানির ওপর ভরসা করে তারা বেঁচেছিলেন তাদের অবস্থা এতটা করুণ ছিল যে প্রশ বংশের কিছু পরিবার তাদের পরিস্থিতি দেখে গোপনে তাদেরকে মাঝে মাঝে কিছু খাবার পাঠাতে লাগল বাস্তবে তাদের মনে সেই করুণা সৃষ্টি করেছিলেন আল্লাহ তা এবং তাদের মাধ্যমে তিনি রসৌল সাল আলিউসাল্লাম ও তার সাথীদের বাঁচিয়ে রেখেছিলেন সপ্তাহ খানিক পর এই খাবারগুলো না আসলে তারা হয়তো ক্ষুধায় মরেই যেতেন বিলাল বর্ণনা করে বলেন সেই সময়ে তাদের পেটে এত কম খাবার জুটত যে তারা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার পর বোঝা যেত না সেখানে মানুষ মল করেছে নাকি কোনো ভেড়া বা ছাগল এই চরম অভাবের মধ্যে দিয়ে রসুল সালিহিউলাম ও তার সাথীরা পার করে দিলেন এক দুই মাস নয় বরং দীর্ঘ দুই বছর এবং কোন কোন বর্ণনায় তিন বছর একবার ভেবে দেখুন কোন মানুষগুলো এমন প্রতিকূলতার মধ্যে দিয়ে গেছেন কোন অপরাধে তাদের ওপর এমন নির্যাতন করা হয়েছিল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 সবর করা সেই কষ্টের সময়ের মধ্যেও আল্লাহ যে নিয়ামতগুলো আমাদের দিয়েছেন সেগুলোর জন্য কৃতজ্ঞ হওয়া এবং আল্লাহর কাছে বাধা বিপত্তি থেকে রেহাই পাওয়ার জন্য দোয়া করা সম্প্রতি আমাদের সমাজে আমরা নানা ধরনের প্রতিকূলতার শিকার হচ্ছে। জীবনের বিভিন্ন বিষয়ে নির্যাতনের স্বীকার হচ্ছে। অনেকেই এ বিষয়ে তাদের জায়গা থেকে সমাধান বের করে আনার চেষ্টা করছেন একজন দায়িত্ববান নাগরিক হিসেবে যে কোনো সামাজিক সমস্যার সমাধান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 मन दचे भर एक प्रकृत मुस्लिम दायित्व से दिन और दुनिया दूट के बालेंस आल्लार आकुल प्रार्थना करते थी दुसम हताश ना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 প্রকৃত বিশ্বাসীদের দায়িত্ব হলো প্রতিকূলতার সময় আল্লাহর ওপর ভরসা রাখা এবং মনে প্রাণে বিশ্বাস করা আমাদের জীবনে যা ঘটছে তার পেছনে কোন না কোন কারণ রয়েছে এবং আমরা যদি আল্লাহর সাহায্য চাই তাহলে অবশ্যই এ সব কিছুর শেষে ভালো কিছুই হবে রসুলসল্লা আলিহি হুসাল্লামের জীবনের সেই অধ্যায় থেকে তৃতীয় যে শিক্ষাটি আমরা নিতে পারি তা হল আল্লাহ কিভাবে আমাদের পদ দেখাবেন তা আমরা কল্পনা করতে পারি না এই দীর্ঘ সময় ধরে কোরাইসেরা তাদের নিজেদের লোকদের এভাবে বঞ্চিত করে আসছে এটা দেখে অনেক অবিশ্বাসী কোরাইসেরাও এই বয়কট থামানোর জন্য আওয়াজ তুলতে লাগল কিন্তু তার পরেও আবু জাহালদের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা যেতে পারছিল না কিন্তু একদিন রসুল সাল্লাম আবু এর কাছে এসে বললেন আল্লাহ তাকে জানিয়েছেন কাবা শরীফের ভেতরে যেই কাগজটিতে এই বয়কট সম্পর্কে বিস্তারিত লেখা হয়েছিল যে কাগজটি কাবা শরীফের ভেতরে সুরক্ষিত থাকার কথা এবং কাঁবা শরীফ সব সময় তালা দিয়ে রাখার ফলে যে কাগজে কারো হাত দেয়ার কোনো সুযোগ ছিল না সেই কাগজটি নাকি আল্লাহর হুকুমে ঘুম পোকা খেয়ে ফেলেছে শুধুমাত্র একটি অংশ ছাড়া যে অংশে লেখা পড়লেন। এবং বললেন আমি কোরাইজদের সাথে কথা বলতে পারি এবং আমার বক্তব্যের পুরোটাই নির্ভর করবে তোমার এই তথ্যের উপর তুমি কি এই খবরের ব্যাপারে নিশ্চিত রসুসুল্লাহ তাঁর চাচাকে बु तलेब कड़ाई दे खबर दिए तथा आलोचन कड़ाई नेतारा खुशी मन आबू तलेब भातिजा के समर्पण करते राजी सामना सामने आसार पर आबू तलेब तक ता पूरा घटना खुले भातीजा तरह रब दान तरह सेगज ध्वस हो गुधुम्र एक अंश छाड़ा जो अंश लेखा इस्मिकाउल लह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 এবং অবশেষে কাবা বা ঘর খোলা হল এবং সেই কাগজ বের করতে গিয়ে দেখা গেল ভাগ সঠিক তিনি যেভাবে বর্ণনা করেছিলেন ঠিক তেমনি ভাবে ঘুমপোকা সেই কাগজটিকে খেয়ে ধ্বংস করে দিয়েছিল শুধুমাত্র বিস্মিকা এই অংশটি বাদে পড়াইশিরা তখন তাকে জাদুকর বলতে লাগল কিন্তু তারা যে প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিল সেটা থেকে আর পিছিয়ে সরে আসার সুযোগ ছিল না বিশেষ করে যখন অনেক কোরআষী অবিশ্বাসীরা ততদিনই এই বয়কটের চলে গিয়েছিল। রসুলসল্লা হালিহিসাল্লামের কাছে এই অলৌকিক বার্তা আসার আগ পর্যন্ত তাদের এই দুঃসময় থেকে উদ্ধার পাওয়ার কোন সম্ভাবনা হয়তো তাদের চোখে পড়ছিল না কিন্তু নিঃসন্দেহে তারা আল্লাহর ওপর তাওকল করতে থাকেন এবং সমাধানের উপায় খুঁজতে থাকেন আমাদের জীবনে যখন প্রতিকূলতা আসবে যখন মনে হতে থাকবে এই দুঃসময় থেকে পরিত্রানের আর কোনো উপায় নেই মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হবে আল্লাহর ওপর তাওয়াক্কুল করা এবং ধৈর্যের সাথে আমাদের দায়িত্বগুলো পালন করা সমাধান আমাদের চোখের সামনে না থাকলেও আল্লাহ তালার কাছে নিশ্চয়ই আছে